बुधवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टदेश बांगल्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 আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যেখান থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন মোবারকবাদ জানাচ্ছি ইসলাম নারীদেরকে কি কি ডিরেকশন দিয়ে থাকে কোন কোন ক্ষেত্রে তাদেরকে আরো বেশি উন্নত করতে চায় সেগুলো নিয়ে আমরা এই সাজাচ্ছি আজকে আমরা আলোচনা করব একজন মুসলিম মেয়ে তার পিতামাতার সাথে তার কি ধরনের সম্পর্ক থাকবে পিতা মাতার সাথে কি ধরনের সম্পর্ক থাকবে আমি দেখেছি যে অনেক বাবা যখন মেয়ে হতো তখন লজ্জায় কারোর সাথে কথা বলতো না বা একটু মনটা খারাপ করত। এটা কোরআনেও আসছে যে এমন এক সময় ছিল যখন মেয়ে হয়েছে খবর দেওয়া হতো তখন মুখটা কালো হয়ে যেত এবং রাগ গোপন করত। এবং সে মনে করত যে এই লজ্জার চেয়ে লজ্জার থেকে বাঁচার জন্য মেয়েটাকে থেকে থেকে থাকবে থাকবে সমাজ নাকি গর্তের মধ্যে দিয়ে ফেলবে এরকম চিন্তা করতে থাকতো আমরা দেখতে পেয়েছি যে ২০০৬ সালে ভারতে এক মিলিয়ন মেয়ে ভরুনকে ফেলাই দেওয়া হয়েছিল মানে অ্যাবর্ষণ করা হয়েছিল যখন তারা জানতে পারছে যে এই মহিলার পেটে মেয়ে বাচ্চা আছে তখন ওরা ওই মেয়েটা ফেলে দিয়েছিল তাহলে এটাও কিন্তু এখনকার বর্তমান সমাজেও এবং ভারতের মতো এত উন্নত দেশেও মেয়েদের প্রতি কিন্তু এই এক ধরনের টর্চার আছে তো মানুষ জানে না বলে এগুলো করে কিন্তু মেয়ে যখন একজন মানুষের হয় এটা যদি একাধিক মেয়ে হয় তিনজন মেয়ে হয় এটা হাদিসে আসছে আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন তার জন্য জান্নাতো অজীব হয়ে যাবে যে তিনজন মেয়ের বাবা হলো বা মা হলো এবং এই তিনজন মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সঠিক ইসলামী শিক্ষা দিয়ে সঠিক জায়গায় পাত্রস্ত করে তারা মরতে পারল এই তিনজন মেয়েই তার নাজাতের জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে হাজে আসছে আর্সে সাহাবাহিকেরাম বললেন যে দুইজন হলেও কি হবে বললেন তাও হবে যদি বললেন যে একজন হলেও হবে আল্লাহ রুসুলাম বললেন তাও হবে মেয়ে আসে একটা সুন্দর সুসংবাদ নিয়ে যে আমি আব্বা আপনার জন্য জান্নাত খরিদ করে আমার হাতে নিয়ে এসেছি এই মেয়েকে লালন পালন করে সুন্দর করে আপনি জাননাতে যাবেন আপনার দায়িত্ব মেয়েরা তাদের কমফোর্ট দিয়ে তাদের সম্মান দিয়ে তাদের ভালোবাসা দিয়ে বাবাদেরকে আগলে রাখবেন এবং তাদেরকে সেবা শুশ্রূষা করবেন এর পরে বলছেন যে তার পরেই ডিউটি হলো যে ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস তোমার আব্বা এবং আম্মার প্রতি তোমার দায়িত্ব একজন মুসলিম মহিলা কিন্তু তার দায়িত্ব এটাও আছে যে বাবা মাকে দেখবে তবে একটা সুবিধা এই জায়গায় যে বাবা মাকে খরচ দেওয়ার দায় দায়িত্ব একদম মেয়েকে আল্লাহ তালা দেননি। যদি কোনো মেয়ে বলে যে আমার বাবার আর তো কেউ নাই আমি নিজে আমি যেটা ইনকাম করে আমার বাবাকে দেব সেটা সেটা করবে সে কিন্তু ফরজ না তার উপরে এটা কিন্তু ইসলাম ফরজ করে দেনি কিন্তু দিলে দিতে পারবে দিলে বেশি সব হবে আল্লাহ তালা আমাদেরকে এটা বলে দিলেন যে তুমি আল্লাহ তালার এ করার পরে তোমার দ্বিতীয় ডিউটি হলো পিতা মাথাকে তোমার মেনে চলতে হবে একবার এক সাহাবি এসে প্রশ্ন করলেন করলেন্লাহ সবচেয়ে ভালো কাজ আইউল আমি সবচেয়ে ভালো কাজ কোনটা আল্লাহ রসুল সাল্লাম বলেন অথবা আজান শুনতে পাচ্ছ না কিন্তু তুমি দেখতে পাচ্ছ নামাজ ঢুকে গেছে নামাজ শুরু হয়ে গেছে নামাজ পড়ে ফেলো যত তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলতে পারবে তত বেশি থেকে সেখানে সব হবে এরপরে তোমরা কি করবে তারপরে জিজ্ঞেস করা হলো থুম্মা আইউ এরপরে আর সবচেয়ে ভালো আমল কোনটি পিতা সাথে আল্লাহ রসুল সাল্লাম বলেন বেরুলাতাকে ভালোভাবে দেখতে হবে এটা কিভাবে। একটা হলো প্রথম হলো যে তারা যখন শক্তিশালী মেনটেন করতে পারে তাদেরকে রেসপেক্ট করা তাদের প্রতি সম্মান দেখানো এবং ওখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে দেখো তোমার পিতা মাতার সামনে তুমি কখনো উফ শব্দটা বলবে না উফ শব্দটা কখন আসে উফ শব্দটা আসে যখন আব্বা আম্মা আমাকে কোনো কাজ করতে বলতেছেন আমার পছন্দ হয়নি উফ বলে আব্বা আমা আমাকে দিয়ে তার একটা খেদমত করাতে চাচ্ছেন যে তুমি অমুক জায়গার থেকে এই জিনিসটা এনে দাও আমার ভালো লাগতেছে না আমি উফ বলে। আল্লাহ তালার বলে দিছেন ফলে তাকুল্লাহু মা উফিন তোমরা কখনো এই শব্দটাও তুমি তার সামনে বলো না তোমাদের পছন্দ হয়নি একটু হাসি দাও হাসি তুমি না দিতে পারো তোমার যদি মনের মধ্যে হাসি না আসে ঠিক আছে তুমি আস্তে করে সম্মানের সাথে ওখান থেকে চলে যাও কিন্তু মুখ ঝামটা দিয়ে বক বক করতে করতে মুখটা লাল করে রাগ দেখায় অথবা উফ শব্দ বলে এটা যাওয়া যাবে না গেলে কিন্তু সমস্যা আছে সমস্যা সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড়ো সমস্যা হলো এই যে মা বাবা যদি রাগ করেন এবং বিশেষ করে মা যদি রাগ করেন তিনি যদি কোনো দোয়া করেন বদ দোয়া যদি এসে যায় মনের মধ্যে তখন তার এবং আল্লাহর কবুলিয়াতের মধ্যে কোনো পদ্মা থাকে না মায়ের দোয়া বাবার দোয়া এইরকম মারাত্মক তো অনেক সময় তো বদতো মুখে বলা লাগে না আপনার কষ্ট দেওয়া এমন হয়ে যায় যে হয়তো মন থেকেই এরকম এসে যায় আমার এক আত্মীয়র কথা আমি শুনেছি দূর সম্পর্কে আমার এক বন্ধুর আত্মীয় তার ছেলে তার কথা শুনতো না ছেলে নাকি একটু বাইরে মরটা দু খেত বা এরকম ধরনের কিছু করত তো অনেক সময় মা খুব রাগ করতো মা একজন উচ্চশিক্ষিত মানুষ বাবাও খুবই উচ্চশিক্ষিত মানুষ মা বহুবার চেষ্টা করেছে তাকে ফেরানোর জন্য অনেকবার চেষ্টা করেছে মা হজ করেছেন বহুবার চেষ্টা করেছেন এরপরে একদিন তিনি ওইভাবে বলেই ফেলেছেন যে তোর মরণ হয় না কেন আর তোর যদি না মরণ হয় আল্লাহ তুমি ওকে ফেলো আর ওর যদি না মেরে ফেলো তো আমাকেও নিয়ে নাও এই যে এই দোয়াটা করে ফেললো এটা দোয়া করা ঠিক না আমি কিন্তু কোনো মাকে বলছি এই দোয়া করবেন খবরদার না কারণ আপনি যখন দোয়াটা করবেন আপনার ছেলের সম্পর্কে আপনার মেয়ে সম্পর্কে আপনার সন্তান সম্পর্কে দটা কবুল হয়ে যায় খুব দ্রুত এইটাই হয়েছে যে ছেলে একদিন তার গায়ে পেট্রোল ঢেলে দিল দিয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করলো কোনো একটা কাজে মার সাথে কথা কাটাকাটি হয়েছে পরে মা ছিল জায়নামা যাবো বসে ওখান থেকে ছুটি আসছে এসে ছেলেকে বাঁচাবার চেষ্টা করছে ওই আগুনে মাও মারা গেল, ছেলেও মারা গেল এবং স্বামী বেহূসের মতন ছুটি আসছে তাদের বাঁচানোর জন্য তারও হাতটা পুড়ে গেছে এটা কিন্তু আমি বলছি না আল্লাহর গজব হয়েছে এটা আসলে ব্যাপারটা হয়েছে কি যে আল্লাহ ওই যে দোয়াটা করে ফেলছিলো মা এর কারণে হয়তো এটা হয়েছে আমি বলছি না যে এটা মারাত্মক এর কারণে তারা কাফের হয়ে গেছে না কিন্তু দেখেন দুনিয়াতে কিন্তু অশান্তি হলো আর আল্লাতাল তাদেরকে ক্ষমা করে দেন এটা আমরা দোয়া করতে পারি এটা আমাদের সমাজে হয়ে যায় কারণ হলো যে বাবা মাকে আপনি রাগাবেন কিন্তু সাবধান হয়ে রাগাবেন বাবা মা আপনার রাগ করেছে আপনি আপনি আপনাকে ভালো লাগলো না উফ শব্দটা বলেই ফেললেন তারপরে এসে হয়। যদি বাবা মা মারা যায় এবং আপনার মনে হয় যে আমার আব্বা আম্মাকে আমি এক সময় রাগায় দিয়েছি এবং মাপ চেয়ে নিতে পারিনি তো বাবা মার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন বেশি দান সৎকা করবেন তার পক্ষ থেকে ভালো কাজগুলো করবেন তার নামে একটা সাতকায় জারিয়ার একটা জিনিস একটা করে দেবেন যাতে করে আপনার ওই মনের এই কষ্টটা শেষ হয়ে যায় আল্লাহ তাল্লা এরপরে বলছেন এবং তাদেরকে তুমি তো ভাষায় কথা বলো না ক্ষিপ্ত ভাষায় এমনভাবে কথা বলো না যে কথায় তিনি থ্রেট মনে করেন আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আমরা অনেক সময় এরকম করে ফেলে। আমাদের সবার মধ্যেই এই ভয়টা আছে ছেলে হোক মেয়ে হোক বাবা মাকে অনেক সময় অনেক কথা বলে ফেলে অনেক সময় বলি যে তারাও আমাদের তো খুবই কাছের মানুষ তো আর এমনি মনের আবেগে অনেক সময় বলে ফেলে কিন্তু এটা আল্লাহ তালার নিষেধ এটা যে তুমি কখনোই ধুমকে দিয়ে স্বর উঁচু করে তোমার বাবা মার সামনে কথা বলো না এটা আমাদের ত্রুটি আছে এই ত্রুটিগুলো তোর কখনো না থাকে দেখেন ইসলাম কত সুন্দর একটা একটা পরিবারের মধ্যে থাকব বাবা মার সাথে সন্তানের ডিলিং হবে বাবা মা কত অনার্ড হয়ে থাকবে আর সন্তান কত আনন্দের সাথে থাকবে পিতা মাতার এটা হলো যখন বাবা মার বয়স মোটামুটি এমন এক পর্যায়ে থাকে যখন তারা আয়ন করার মতন ক্ষমতা আছে এমন এক সময় আসবে আপনি মনে করেন যখন আপনি জন্মগ্রহণ করছিলেন সেই দিন থেকে শুরু করে নিয়ে আপনি একেবারে বড় হওয়া পর্যন্ত এর এর আগ পর্যন্ত যতবার পেশাব পায়খানা করেছেন আপনার বাবা মার গায়ে অথবা ন্যাপিতে যেভাবে হোক আপনার মা এবং বাবা এটা ঠিক করতে যেয়ে বিশেষ করে আপনার মা বাবা তো খুব কম করেন নেপে ঠিক করতে যেওতো কত কষ্ট সেটাও কিন্তু একটা বিরাট সবাবের ব্যাপার আসুন আমরা এই সবাবগুলো নেওয়ার চেষ্টা করি আমরা ছোট্ট একটা ব্রেকে যাব তারপরে আমরা পুনরায় আবার প্রোগ্রামে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ দেখা হবে দিন ইসলামের মূল নির্দেশন কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखने साढ़े छुपुर साढ़े बारोटाये गुनाहर क्या करी दिन राधाय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 প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নিতেরা যারা আমাদের আগের মানে পাঠটা ছিলেন আমরা কন্টিনিউ করতেছি এবং আমরা ফিরে এসেছি এখানে আমরা বলতেছিলাম যে মুসলিম মেয়ে তার পিতা মাতাকে দেখাশুনো করবে ভালো ব্যবহার করবে কিন্তু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 এইটাই হয়েছে যে ছেলে একদিন তার গায়ে পেট্রোল ঢেলে দিল দিয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করলো কোনো একটা কাজে মার সাথে কথা কাটাকাটি হয়েছে পরে মা ছিল জায়নামা যাব সে ওখান থেকে ছুটিয়ে আসছে সে ছেলেকে বাঁচাবার চেষ্টা করছে ওই আগুনে মাও মারা গেল ছেলেও মারা গেল। এবং স্বামী বেহুসের মতন ছুটি আসছে তাদের বাঁচানোর জন্য তারও হাতটা পুড়ে গেছে এটা কিন্তু আমি বলছি না যে আল্লাহর গজব হয়েছে এটা আসলে ব্যাপারটা হয়েছে কি যে আল্লাহ ওই যে দোয়াটা করে ফেলছিল মা এর কারণে হয়তো এটা হয়েছে আমি বলছি না যে মারাত্মক এর কারণে তারা কাফের হয়ে গেছে না কিন্তু দেখেন দুনিয়াতে কিন্তু অশান্তি হলো আর আল্লা তাল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এটা আমরা দোয়া করতে পারি এটা আমাদের সমাজ হয়ে যায় কারণ হলো যে বাবা মাকে আপনি রাগাবেন কিন্তু সাবধান হয়ে রাগাবেন বাবা মা আপনার মধ্যে রাগ করেছে আপনি আপনি আপনার ভালো লাগলো না উফ শব্দটা বলেই ফেললেন কিন্তু পরে এসে তাড়াতাড়ি এসে মাপচেয়ে নেন যে আমার ভুলও হয়ে গেছে এমন কোন দিন যেন আপনার পার হয় না যেদিন আপনি বাবা মা আপনার উপর রাগ করেছে অথচ মাপ না চেয়ে আপনি ঘুমাচ্ছেন এটা জন্য কোনো ছেলের জীবনে না হয় যদি বাবা মা মারা যায় এবং আপনার মনে হয় যে আমার আব্বা আম্মাকে আমি একসময় রাগাই দিয়েছি এবং আমি মাপ চেয়ে নিতে পারিনি তো মা বাবা মার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন বেশি দান সাতকা করবেন তার পক্ষ থেকে ভালো কাজগুলো করবেন তার নামে একটা সাতকায় জারিয়ার একটা জিনিস একটা করে দেবেন যাতে করে আপনার ওই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 এমন এক সময় আসবে আপনি মনে করেন যখন আপনি জন্মগ্রহণ করছিলেন সেই দিন থেকে শুরু করে নিয়ে আপনি একেবারে বড় হওয়া পর্যন্ত এর এর আগ যতবার পেশাব পায়খানা করেছেন আপনার বাবা মার গায়ে অথবা নেপিতে যেভাবে হোক আপনার মা এবং বাবা এটা ঠিক করতে যে বিশেষ করে আপনার মা বাবা তো খুব কম করেন নেপি ঠিক করতে যেওতো কত কষ্ট সেটাও কিন্তু হাসি মুখে করেন আপনার মা কিন্তু এমন এক সময় আসবে যে সময় আমার বাবা মা অসুস্থ হয়ে যাবে বুড়া হয়ে যাবে মৃত্যুর জন্য মানে খন গুনতে থাকবে যে কখন আমার মৃত্যু আসবে সেই সময় তারাও আবার ছোট মানুষের মতন হয়ে যাবে আমরা যেমন ভাবে তাদের গায়ে পেশাব পাইখানে করে দিয়েছিলাম ছোটবেলায় ওরা আনন্দ পেতো ওটা ওইটিকে ধুয়ে ফেলত তাড়াতাড়ি এই এমন হয়েছে স্কুলে বা কাজে যাচ্ছে সেই সময় বাচ্চা পেশাব করে দিল গায়ে উনি হাসতে হাসতে ঘরে যেয়ে ওটা আবার ধুয়ে ফেলতেছেন এমন এক সময় আসবে যখন বাবা আমার অবস্থা হয়ে যাবে এরকম তারা এই বিছানায় এরকম পেশাব পায়খানা করে ফেলতে পারেন আমরা যখন পেশাব পায়খানা করেছিলাম তো ওটা আমাদের প্রয়োজনে করেছিলাম কিন্তু ওরা যখন ওইটা করবে তখন প্রত্যেকটা মুহূর্তে লজ্জা পাইতে থাকবে যে আহারে কি করতেছে এটা আমি পারতেছি কেন ভয় পাবে তখন যে আহারে আমি যে খারাপ কষ্ট করতেছি যে যদি কেউ আসে তা আমাকে খারাপ মনে করবে ওই সময় যদি আবার আপনি যে বলেন যে হাই রে তুমি বুড়ো মানুষ কি করলে তুমি এখন তোমার এই গন্ধ পেশাব গন্ধ পায়খানা এগুলো কে পরিষ্কার করবে চিৎকার করতে থাকি তখন কিন্তু সে মরে যাওয়ার মতন হয় তখন কিন্তু সে মরে যাওয়ার মতন হয় আর একটা সমস্যা হলো যে বৃদ্ধ বয়সে একজন মানুষ খুব বেশি এ হয়ে যায় এটাকে কি বলা হয় যে মানুষের দিক হয়ে যায় সামান্য একটু কথাও কিন্তু তখন লাগে খুব বেশি ব্যথা লাগে কারণ ওনকে জানেন যে এই যে বৃদ্ধ মানুষটা সে বাবা হোক অথবা মা হোক সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে তো বেশি আমাদের জন্য আর এই যখন দেখে যে আমি স্যাক্রিফাইস করে গোড়ে তুলে তিরে গড়ে তোলাই মেয়েটা অথবা ছেলেটা এখন আমার সামান্য একটু ত্রুটির কারণে আমাকে বকা দিচ্ছে তখন তাদের মনে খুব কষ্ট লাগে এই ক্ষেত্রে আল্লাহ তালা একটা শব্দ বলেছেন ওরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের উপরে মুরগি যেমন তাদের ছোট ছোট ছানার জন্য পাখাটা মিলায়ে দেয় সেখানে যেয়ে তারা ওখানে আশ্রয় নেয় এটা আমি যখন গ্রামে ছিলাম দেখতাম যে উপর থেকে যখন চিল যাচ্ছে এক ধরনের পাখি অর্থ ইগল পাখি যাচ্ছে তখন ওই মুরগি কটকট কটকট করে শব্দ করে আর তাড়াতাড়ি ছানারা যেখানে আশেপাশে ছিল তারা সব ছুটিয়ে আসে আরও তখন এই ডানাটা এরকম করে বিছাই দেয় আর সবাই ওই ডানার ভিতরে ঢোকে এটা কারণ কী তখন ওই মা বোঝাতে চায় যে উপরে ইগল আমাকেও খাইতে পারে তোদেরও খাবে তো খাইলে আমারে খা কিন্তু তোদের জন্য না খায় আমার ডান তলে তোমরা চলে আসো আল্লাহ তাহলে ওই শব্দটাই প্রয়োগ করলেন বললেন যে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তুমি তোমার দুই ডানা রহমতের দাও এই যে বৃদ্ধ বয়সে পিতা মাতাকে আমাদের এটা আমরের শব্দ আমর মানে হলো ডু কমান্ড আই এম কমান্ডিং ইউ ইউ ডু দ্যাট আল্লাহর পক্ষ থেকে কমান্ড আসছে এবং কমান্ড আসছে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো কমান্ড যদি অন্য কোনো মিনিং না দেয় তাহলে সেটা ফরজ হয় অন্য কোনো মিনিংয়ে যেমন ধরেন কমান্ড আসছে তবে আল্লাহ রসুল এইটাকে ওইভাবে আমল করেননি তখন বোঝা যায় এই কমান্ডা ফরজ না কিন্তু পিতামাতাকে তার বৃদ্ধ অবস্থায় ডানার তলে নিয়ে এসে তাদেরকে যত্ন করা এটা কিন্তু নির্দেশ এমন যে বলা যাবে না যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এটা করেননি বরং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম করেছেন এবং তিনি সে জীবনের চান্স পাননি তার পিতামাতাকে এই অবস্থায় দেখা আমাদের অনেকের সুযোগ হচ্ছে আমরা অসহায় যে আমার অনেক সময় পারি না আমি তো মাঝে মাঝে আমি অসহায় হয়ে যে আমার বাবা মাকে আমি পাশে রাখতে পারি না কিন্তু আমাদের উচিত হলো এই যে তাদেরকে মুরগি যেমন তাদের সানাকে নিজের ডানার কাছে রাখতেছে ওই রকমভাবে ছোট শেষ বয়সে সে এটা করব। এটা করলে কী হবে সন্তান লালন পালন করলে অনেক সময় জাননাতে যেতেও পারেন না যেতেও পারেন এটা কিন্তু আল্লাহ রসুল ভাবে বলে দেননি যে তুমি তোমার সন্তানকে লালন পালন এইভাবে করলে তুমি জান্নাতে যাবে লালন পালন অনেক কঠিন বিষয় লেখাপড়া শেখানো খরচ করানো মানে টাকা পয়সা দেওয়া অনেক কিন্তু বাবা মার যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের লেখা শুনু করে খেদমত করে তাদের খেদমত তখন সামান্য জিনিস হয়ে যায় যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ওদের এখন বেশ থাকে না ছোট ছোটবেলায় চাহিদা থাকে ছোট মানুষের আমরা যখন ছোট ছিলাম তখন বাবার কাছে চাহিতাম বাবা একটা জুতা কিনে দাও দিতে পারলে না পারলেও কষ্ট পেতো কষ্ট করে আবার জুতা কিনে দিত জামা কিনে দাও উমুক কিনে কিন্তু যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু বেশি কিছু চায় না তারা চায় যে সঠিক সময় একটু তুমি আমাকে খাওয়াও ক্ষুদা লাগে তো তখন দ্বিতীয়ত হলো যে বাবা মা চায় যে তুমি আমাকে একটু ভালো মুখে আমার সাথে কথা বলো আর আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমাকে একটু দেখাশোনা করো এই মাত্র দুই তিনটি জিনিস কিন্তু বাবা মা চায় আর আমরা সন্তানরা তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু চেয়েছিলাম তার বিনিময় হলেও শেষ বয়সে কিন্তু বাবা মা আমার কাছ থেকে খুব সামান্য কয়েকটা জিনিস চাচ্ছে এটাকে আল্লাহ তালা রসুল সাল্লা বলেছেন যে দেখো যে তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে এটা তিনি তিনবার বললেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে সাহবা কেরাম প্রশ্ন করলেন মান নেয়া রসুল আল্লাহ কে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি তার পিতাকে অথবা মাতাকে অথবা দুইজনকে একসাথে বার্ধক্য অবস্থা পেলো কিন্তু তাদের খেদমত করে যেতে পারলো না সে কিন্তু আর যখন এরকম শয্যাশায়ী হয়ে যায় তখন এগুলো করার কারণে আল্লাহ তাল রসুল আমাদের গ্রান্টি দিচ্ছেন যে তুমি জাননাতে চলে যাবে মা বাবার দোয়াটা সে সময় যে এত কাজে লাগে এটা আমাদের জীবনেও আমরা দেখেছি পিতা মাতাকে দেখাশোনা করা পিতামাতার খেদমত করা এটা কিন্তু আমাদের কর্তব্য আমাদের কর্তব্য এটা আমাদের করতে হবে এবং এই কাজগুলো যদি আমরা করি পিতা মাতার সাথে খেদমত যদি আমরা করতে পারি সেই খেদমত অনেক সময় দেখা যায় যে আব্বাব্মা অনেক কিছু জানেন না তাদেরকে যদি জানাই দেই যে আব্বা এটা আমি যেহেতু আলেম হয়ে গেছি আমার আব্বা আব্বা হয়তো আলেম ছিলেন না তাদেরকে আমি যে শেখাই দেই সেটাও আমার স্বভাব হবে ওদের যদি কোনো ভুল হয় সুন্দরভাবে আব্বা কোরআন হাদিসে এটা এইভাবে বলা হয় ওনারা যদি এটা শুনে নেন আপনার স্বভাব হলো ওদেরকে আপনি খেদমত করা শুরু করলেন ওদেরকে আপনি লুক আফটার করলেন প্রত্যেকটা কারণে কিন্তু আপনি জান্নাতে যাচ্ছেন আল্লাহ তালা আমাদের এই জান্নাতের পরটাকে সহজ করে দেখ যত বেশি ভালো কাজ করব তত আল্লাহতালা আমাদের কবুল করবেন নারীদেরকে ইসলাম এইভাবে গাইড দেয় এবং গাইড দিয়ে জান্নাতে নিয়ে যেতে চায় সেই জান্নতে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হই আল্লাহ তালা আমাদের কবুল করুন এবং সবাই মিলে আমরা আসলে আমল করি কারণ আমল যত বেশি করব এই আমলটা কাজ লাগবে একদিন যে আল্লাহ তালা বলছেন যে তোমরা আমল করো তোমাদের আমল আমি দেখবো এটা কিন্তু এক্সিবিটেড হচ্ছে এটা কিন্তু রেকর্ডেড হচ্ছে এটা একদিন দেখানো হবে আসুন যেদিন দেখানো হবে সেদিন যেন আমরা লজ্জিত না হই এবং আমরা যদি সেদিন খুশি হই আমাদের জান্নার জন্য অবধারিত হয় এই দোয়া করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনারা যে এতক্ষণ শুনলেন এজন্য জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতু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 ঈশ্বর কে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার্লাহ আহাদ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 533, हादी नम्बर पांच सो तेत सामने तीन भाग्य करी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म निन जन्म दें चतुर्थ हल वाले आहत समतुल्य